देशे पीस टी है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 আসসালামুকম্লা আলহামদুলিল্লাহ রবিলাম শুভীয় দর্শক শ্রোতা শাহীুল বুখারী কিতাবুল আদাব শিষ্টাচার পর্বের ধারাবাহিক আলোচনায় আবারও আমরা শুরু করতে যাচ্ছি एपर्य अध्यय आलोचना शुरू करब इमाम बखारी रेमहल्लास एकुशतम अध्यय अध्याय बेदेन छोट बाच्चा जा रा तक कले ने प्रसंगे छोट बाच्चा के स्नेह माय ममता आदर्श सोह दिए कि गढ़ते कि भाव त लालन पालन करते सम्पर्कें बस किस आलोचना शुने ইমাম বখারি রাহম্লা এখন অধ্যায় নিয়ে এসেছেন ছোট্ট বাচ্চাকে শুধু আদর করা নয় তাকে শুধু চুমু খাওয়া নয় তাকে শুধু জড়িয়ে ধরা নয় বরং তাকে কোলেও বসানো এ প্রসঙ্গে এ অধ্যায় নিয়ে এসেছেন অধ্যায় হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার দুই নম্বর হাদিস অম্মুল মমিন আয়েশারদ্লাহ আনহা হাদিসটি বর্ণনা করছেন আন্না নবী সাল আলী হোসাল্লাম নিয়ে আসলে নবী সাল আলহ্লাম বাচ্চাকে তিনি কোলে নিলেন তাকে তাহনিক করলেন তাহনিক বলা হয় ছোট্ট বাচ্চাকে কোন বিজ্ঞ দেনদার পরেজগার মোত্তাকি মানুষের মুখে খেজুরের কিছু অংশ নিয়ে এরপর সেটা ছোট্ট বাচ্চার মুখে দেওয়া এটাকে তাহনিক বলা হয় সম্ভব অনুযায়ী করতে পারলে আলহামদুলিল্লাহ নবী সাল্লি হোসাল্লাম এর উপস্থিতিতে সাহাবাই কেরামগন তাদের ছোট্ট বাচ্চাদেরকে নবী সাল্লাহ আলী হোসাল্লাম থেকেই এ তাহনিক করায় নিতেন নবী সাল্লাহ আলি হোসাল্লাম ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসালেন এবং সেটা করলেন তাহনিক করলেন ফবা লালাইহে ছোট্ট বাচ্চা কোন নিয়ন্ত্রণ মানে না কন্ট্রোলে রাখতে পারে না ছোট্ট বাচ্চা কার কোলে রয়েছে অতটি বুঝে না সে নবী সাল্লামের কোলে তার স্নেহে ঢাকা তার মায়া মমতায় জড়িয়ে তিনি রেখেছেন ছোট্ট বাচ্চা ফবা লালাইহে নবী সাল্লালাল্লাহ আলি হোসাল্লামের কোলে छोट बा पेशाब कर दिले फीमा इनफात पानी, पर पानी फेलें। फेलें। नहीं आसते बोलें अतपर से पानी दिए अंशुकु परिष्कार फिलल फिलल से स्पष्ट बला नहीं फेला ना शुद्ध पानी ढेले देवा तब जतटुक बोझा जा हादीर आलो के जान बाच्चा जो छोटे थे मैर दूध छाड़ा एख अच्छू खाए ছেলে হয় তাহলে কাপড়ে পেশাব করলে সেই জায়গায় পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয় পবিত্রতার জন্য আর যদি মেয়ে হয় তাহলে সেই জায়গাটুকি ধুয়ে ফেলতে হবে নবিসাল্লাহ আলি হাসাল্লাম ছোট্ট বাচ্চা খোলে নিলেন স্নেহ করলেন আদর করলেন বাচ্চা পেশাব করে ফেলল বাচ্চাকে ধমক দিলেন না বাচ্চার মাকেও ধমক দিলেন না আমরা অনেক সময় হয়তো অধৈর্য হয়ে যাই বিরক্ত হয়ে যাই তিনি বিরক্ত হলেন না সুবাহানাল্লাহ আমাদের কে স্মরণ করে দিচ্ছে ছোট্ট বাচ্চাকে আদর্শ নেহ দেওয়ার একটি অন্যতম বিষয় হলো তাকে কোলেও নেওয়া এরপরে ইমাম বখারি রহম্লা অধ্যায় পেতেছেন বাবু ওয়াদেসাবি ইয়ে আল আল ফাখিদি বাইশতম অধ্যায় বাবু ওয়াদে ইয়ে আল আল ফাখ ছোট্ট বাচ্চাকে পায়ের উপরে বসানো সম্পর্কে এ অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বখারি রহমা উল্লাহ এখানে হাদিস নিয়ে এসেছেন তিনি ওসামা বিন্দা করছেন প্রিয় পাত্র ওসামা বিন জাইদ তিনি বর্ণনা করেন কানা আলা আল্লাহি আমাকে খুবই স্নেহ করতেন আমাকে নিয়ে তিনি তার বসা অবস্থায় তার পায়ের উপর আমাকে বসালেন এক রানের উপর আমাকে বসালেন আর এক রানের উপর বসালেন হাসান বিন আলী ফাজমা রাজিয়াল্লাহ আনহার আলী রাজিয়াল বড় ছেলে হাসান রাজি আল্লাহ আনহুকে দুজনকে দুই রানের উপর বসিয়ে আমাদেরকে সুন্দর ভাবে জড়িয়ে ধরলেন বললেন আল্লাহমা হে আল্লাহ এই দুই ছোট্ট বাচ্চাকে রহম করুন ফাইন্ আর হামু আমি তাদের দুজনকে রহম করি আমি তাদের দুজনকে স্নেহ করি আমি তাদের দুজনকে মায়া করি মমতা করি সুতরাং আপনিও তাদের দুজনকে রহম করুন আল্লাহ আকবর রাসুল সাল্ল আলী হুসাল্লাম কি ধরনের আমাদের মাঝে তার উন্নত উত্তম আচরণের বর্ণনা তার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন ছোট বাচ্চাদেরকে তিনি শুধু কলেই নিতেন না বরং এক নয় একাধিক বাচ্চাকেও তিনি এভাবে বসাতেন বসিয়ে রাসুল সাল্লি হুসাল্লাম তাদেরকে স্নেহ করতেন তাদেরকে আদর করতেন তাদেরকে মায়া দিতেন এরপর ইমাম বখারি রহম্লা যে অধ্যায় পেতেছেন তেইশ নম্বর অধ্যায় বাবু হোসেন মিনাল ইমান ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কোন বিষয় সম্পর্কে গুরুত্ব দেওয়া কোন বিষয় সম্পর্কে সচেতন হওয়া কোনো বিষয়কে যথাযথ সংরক্ষণ করা এটিও একটি ইমানই কাজ এ অধ্যায় ইমাম বুখারি রাহমহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার চারশত নম্বর হাদিস হাদিসটি হতে বর্ণিত তিনি বলেন মা আলা আলা হাদিজাত আমি এমন কোন মেয়ে মানুষের ব্যাপারে এতটুকু আমি সেই বিরক্ত বোধ করিনি বা এতটুকু আমি আমার গাইরত প্রকাশ হয়নি যতটুকু আমার খাদিজা আনহার ব্যাপারে হয়েছিল সেটা কি হালাকাত সিনিন আমাকে বিয়ে করার পূর্বে রসুল সাল আলী হোসাল্লাম যখন আমাকে বিয়ে করলেন তার তিন বছর আগেই খাদিজা রদিয়াল্লাহ আনহা তিনি ইন্তেকাল করেছেন এরপরেও তার ব্যাপারে যতটুকু আমার বিবেকে বাধ্য অন্য কারো ব্যাপারে এতটুকু বিবেকে বাধ্য না কেন বিবেকে বাধ্য তিনি বলছেন আমি যখন শুনতাম নবী সাল্লাম তার কথা বেশি বেশি স্মরণ করতেন তার কথা বেশি বেশি ভাবতেন তার কথা বেশি বেশি মনে করতেন বিভিন্ন প্রসঙ্গে তার কথা তুলে ধরতেন তখন আমার বিবেকে খুব বাধ্য বিষয়টি ও এলাকা আমার আহ কেনই না করবেন কারণ আল্লাহ সুবাহাল্লামকে নির্দেশ দিয়েছেন তুমি সুসংবাদ দিয়ে দাও খাদিজাকে তার জন্যে জান্নাতে রয়েছে অন্যতম একটি অট্টালিকা সুবাহান্লাহ যার কারণে নবী সাল আর আমার বিবেকে সেটি আমি যেন্লাহাল্লাম তার প্রতি এতই মহম্মত বোধ দেখাতেন খাদিজার প্রতি এতই তিনি নিজেকে মনে করতেন যখন কোনো ছাগল জবাই করতেন সেই সাগল জবাই করে ছাগলের কিছু অংশ কিছু গোস্তার যারা বান্ধবী ছিল যারা যাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা এহাদিসটিতে আমাদের শিক্ষা হলো ইমাম বুখারি রহমা অধ্যায় বেঁধেছেন হসনুল আহাদি মিন আলী কেউ যদি ভালো মানুষ হয়ে থাকে যার মর্যাদা जार बैशिष्ट्यनेक रे हज के पृथ्वी बेचे नहीं अर्थ यही ना चिरतरे भूले जाब ता नरंतर भलो कथागुली केरण करा उचित तार्न किस दाता भलोक स्मरण ये उचित शिक्षा ए आदि हमें दिशे कारण आयारदीआल्ला आनहाँ अत्यंत विरक्त बोध कर ही बोलार तीन बस আগেই খাদিজা রাজিয়াল্লা আনহা মারা গেছেন তবু তার ব্যাপারে আমার সবচেয়ে বেশি বিরক্তবোধ হতো কেন যে রাসুল সাল আলী হুসাল্লাম উঠতে বসতে চলতে ফিরতে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে খাদিজা রাজিয়াল্লাহ আনহার কথা বেশি বেশি স্মরণ করতেন শুধু তাই নয় স্বয়ং আল্লাহ সুবাহ খাদিজা রাজিয়াল্লাহ আনহার জন্য জান্নাতে অট্টালিকা নির্ধারিত রয়েছে বলে সুসংবাদ জানিয়ে দিয়েছেন সেজন্য আমার কাছে লাগতো বিবেকী আসলেই এটি একটি মানুষ হিসাবেই অমুল মমিনাল্লাম যেন তাকে বেশি ভালোবাসেন তাকে বেশি স্মরণ করেন তার কথা সময় মনে করেন এটি তিনি চাইতেন এই অন্যের চাওয়াটা অন্যের কথা মনে করাটাকে मे पर ना इभवगत ही विशेषकर मेरे ये स्वभाव जदि एकाधिक स्त्री कारोथी थे के के, एक स्त्री सामने आक स्त्री क्षरण कर ले मेनेट कवा उचित न कारण अल्ला सुबहना तला स्वामी अधिकार दिए समय एकाधिक एका अर्थात सर्वोच्च संख्या हल चार स्त्री যদি সামর্থ্য থেকে থাকে শক্তি থেকে থাকে যোগ্যতা থেকে থাকে বিয়ে করতে পারেন তবে তার দায়িত্ব হলো সকলের প্রতি ইনসাফের সাথে মহামালাত করা সকলের সাথে ইনসাফের সাথে সকলের অধিকার সঠিকভাবে দিয়ে দেওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাই কারো একাধিক স্ত্রী হলে তার দায়িত্ব কর্তব্য হলো সঠিকভাবে সুন্দরভাবে সকলের প্রতি সজ সমানভাবে আচরণ করা আল্লাহ রাবুলি আলমিন এ হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনগুলিকে সুন্দর যেন আদর্শবান হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি আবার ফিরে আসব বিরতির পরে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবার হারাম করে অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ সুহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুৎ তাহিদ আজ রাত মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে আমি সংগ্রাম করছি করতে আপুনো সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় শিক্ষা শরীর প্রত্যেক সোন্যায়ন করুন এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজ্ফার বেন মহসিনের সঙ্গে সোন্নাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না समस्त मानुष के इसलमेत कर दर्शक श्रोता আমরা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম আপনাদের সামনে বুখারির আদাব শিষ্টাচার নিয়ে আপনাদের সামনে আবার যে অধ্যায় তম অধ্যায় এম বুখারি রাহমহল্লা অধ্যায় পেঁধেছেন বাহাবু ফুল ইমান একজন ইয়ীম এতিমদের প্রতি দেখাশোনা পৃষ্ঠপোষকতার যে মর্যাদা সে মর্মেই হলো যে ব্যক্তির বাবা নেই সেই হলো কারণ নবী থাকে সাধারণত তার বাবা না থাকলে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি বাবা না থাকে তাকে এতিম বলা হয় নবী সাল শুধু বাবা নয় অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় শুধু নয় বরং জন্মের পূর্বেই তিনি বাবাকে হারিয়েছেন জীবনে কোনোদিন চোখ দিয়ে বাবাকে দেখার সুযোগ হয়নি মাকে হারিয়েছেন ছোট্ট বয়সেই এমনকি পরবর্তীতে তিনি থাকলেন দাদার পৃষ্ঠপোষকতায় অপ্রাপ্ত বয়সেই তিনি দাদাকেও হারালেন সুতরাং তার চেয়ে বড় ইয়েতিম যেন পৃথিবীতে আর কেউ নেই নবী মোহাম্মদ সাল আলাইহাল্লাম তার এই অবস্থা তিনি নিজে উপলব্ধি করেছেন নিজে অনুভব করেছেন যে আসলে এই মানুষ এতিম হলে কোন পর্যায়ে তার অবস্থা হয় কিভাবে থাকে সে বিষয়টি কঠিন বিষয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এ অধ্যায় সেই এতিমের প্রতি কি ধরনের আচরণ হতে পারে সেই আচরণ হলে এর প্রতিদান এর ফজিলত কি রয়েছে সে মর্মে আমরা শুনবো রাসুল সাল আলী হোসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন হাদিসটি সহিউল বুখারির ছয় হাজার নম্বর হাদিস সাহাল বিন সাদু বর্ণনা করেন নবী সাল্লাম থেকে তিনি বলেন্লাম বলেন আমি এবং ইয়তিমের পৃষ্ঠপোষক যে ব্যক্তি ইয়ীমকে দেখাশোনা করে ইতিমকে সুন্দরভাবে লালন পালন করে ইনসাফের সাথে তার প্রতি আচরণ করে সেই আমি এবং ইয়ীমের পৃষ্ঠপোষক দুজনে জান্নাতে কাহা থেকে আরেকটার নেই বলেন আমি এবং যেমের পৃষ্ঠপোষক উভয়ে আমরা এভাবেই জান্নাতে স্থান লাভ করব অর্থাৎ এ হাদিস বলে দিচ্ছে যিনি আল্লাহকে ভয় করে এতিমের প্রতি সদয় হয়ে ইনসাফের সাথে সুন্দরভাবে সঠিকভাবে এতিমকে লালন পালন করবেন এতিমের পৃষ্ঠপোষকতা করবেন আল্লাহ সুবহান সেই ব্যক্তিকে নবী মুদ সালী হুসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করার সুযোগ করে জাননাতে সুবহান শ্রোতা অতএব সমাজে বহু এতিম রয়েছে এতিমখানায় বহু এতিম রয়েছে আপনার পক্ষে সাধ্য সমর্থ হলে এতিমদের কথা কখনো আপনি ভুলবেন না এতিমদের কথা আপনি স্মরণে রাখবেন যেখানে পাওয়া যায় এতিম যদি নিজেদের হয়ে থাকে তাহলে আপনার একটি দায়িত্ব আরও আত্মীয় হিসাবে বা নিজের প্রতিবেশী হিসাবে সেই এতিমের খোঁজখবর নেওয়া আর যদি না হয় দূরেরও হয়ে থাকে তাহলে আপনি সেই এতিমের প্রতি যদি সদয় হয়ে এ আচরণ প্রদর্শন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে স্থান নির্দিষ্ট হয়ে যাবে শুধু জাননাতেই নয় মুহাম্মদ সাল আলিহাল্লামের সাথে জান্নাতে স্থান হবে আল্লাহ আমাদের সকলকে এতিমদের সহায়দের প্রতি সুন্দর সহজ ভালো ব্যবহার করার তফিক দান করুন আমিন আলাল আর মিলা হিমাম বখারি রহম্লা অধ্যায় বেঁধেছেন সমাজে এতিমরা যেমন তেমনি আরেক শ্রেণীর মানুষ সহায়। তা হলো বিধবা নারী আল্লাহ আকবর विधवा महिला एक जन कार मन कथा खुले बोलते विधवा नारी कार विधवा नारी कारुबान एम ही सिसटेम दिए इमे एमान असहाय अभवर प्रति जो देखार क्यों नहीं तरह के, के देखा কত গুরুত্ব দিয়েছে তাদের দেখাটা যেন অপরিহার্য করে দিয়েছে ইমাম অধ্যায় আলাল বুখারি রাহমেছেন বিধবা নারীদের প্রতি খবর নেওয়া। বিধবা নারীদের করা বিধবা নারীদের সহযোগিতা দেওয়া সেই প্রসঙ্গেই এ অধ্যায় ছয় নম্বর হাদিস ইমাম বুখারি রহমহল্লা হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি মালিক তিনি সফান বিন সাল থেকে বর্ণনা করছেন কাল মুজাহিদি ফিসাবিহ যে আল্লাহর পথে জেহাদ করে সর্বোচ্চ মূল্যবান একটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে লিপ্ত। ব্যক্তি যে ধরনের মর্যাদা লাভ করে যে ধরনের সোয়াব লাভ করে আলাল আস আল আল আর তেমনইভাবে অসহায় বিধবা নারী ও অসহায় মিসকিন দরিদ্র তাদের প্রতি যদি কেউ ভালো আচরণ প্রদর্শন করে তাদের কিছু সেবা করার চেষ্টা করে তাদের কিছু উপকার করার চেষ্টা করে এমন ব্যক্তিদেরকে রাসুল সালাম বলেন কাল মুজাহিদ আল্লাহ তার মর্যাদা অথবা এমন ব্যক্তির মতো যে দিনের পর দিন সে পালন করছে রাতের পর রাত সে ব্যক্তিকে। এমন ব্যক্তি যে লাভ করবে নবী সালাল্লাহ আলি হুসাল্লাম বলেন যে ব্যক্তি বিধবা অসহায় মিসকিন দরিদ্রদের প্রতি সহযোগিতা দিবে। তাদের প্রতি যে অবদান রাখবে তার মতোই এমন ব্যক্তি সেই ক্ষেত্রে সোয়াব লাভ করবে সুবহানাল্লাহ আসুন ইসলাম একটি সমাজ সুষ্ঠ সুন্দরভাবে সমাজে অসহায় দরিদ্র তারাও যেন অধিকার পায় তারা যেন কখনো বঞ্চিত না হয় তারা যেন ব্যথা বেদনায় दुख कष्टे तर दिन शुद्ध ना जाएर जान आनंद पाए जन जीवन सुंदर भाव चालातेमान के, के दिए इमाम बुखारी रही महल्ला अध्याय छब्बीसम अध्याय बाबू साइ आलल मिसकिन मिसकिन तथा दरिद्र असहा जार किस चलार मत ने कख क्या কোথাও থাকে আবার থাকার জায়গা নেই শীতের দিন কত কষ্ট বৃষ্টির দিন কত কষ্ট এমন অসহায় দরিদ্রদের সহযোগিতা তাদের ইমাম বুখারী রহমহল্লা ছয় হাজার সাত নম্বর হাদিস যে হাদিসটি আগে আমরা পড়েছি রাসুল সাল্লাম বলেন আসা মুজাহিদ एक मानूष जे असहाय विधवा नारी एवं मिस्किन दरिद्रे भलो आचरण करा दीबी तेजे खे पढ़ा तेजे थार्वस्था दिव्य बे, एम व्यक्ति कल मुजाहिदी फीसला जे आल्ला जी हादे रे व्यक्तर मत ही मर्यादा से व्यक्तर मत ही सम्मान से व्यक्तर मत ही सब लाभ कर কালকা এম অথবা এমন ব্যক্তি কালকা এমলা এমন রাতের পর রাত যিনি আবাদত করছেন কখনো ক্লান্ত হন না অথবা দিনের পর দিন যিনি সিয়াম পালন করছেন কখনো সিয়াম ছাড়েন না এমন ব্যক্তি যে সব লাভ করবে তার এই বিশাল নফল আবাদতের মাধ্যমে সেই ধরনের সব আল্লাহ সুবাহা দান করবেন তাকে যিনি একজন অসহায় দরিদ্র বিধবার সহযোগিতায় এগিয়ে এসেছেন যিনি একজন অসহায় নিঃস্ব ব্যক্তি মানুষ মিসকিনের সহযোগিতায় এসেছেন আল্লাহ আল্লা সুবহানা হাত আমাদেরকে সেভাবেই সে পথে অগ্রসর হয়ে তাদের সাথে সহযোগিতা ও সুন্দর আচরণ করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে ইসলাম একটি বাস্তব জীবনাদর্শ মানুষের জীবনের বিষয়গুলি আল্লাহ আল্লা সুবহানাহ আতলা জানেন এবং সেগুলি সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহবুল্লাহ আলমিন ব্যবস্থা দিয়েছেন আমরা মেনে চলার চেষ্টা করব। الله سبحانه وتعالى وآمين وآخر دعونا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أزمعين سبحانك اللهم وفي حمدك أشهد أن لا إله إلا أنت وستغفرك واتبه إليك والسلام عليكم ورحمة الله وبركاته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 अबाध मिलाम पर्दान ना जहालिया सवार अदिकार समान বাতিল চুরমার হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায়